আমিও একটু শত্রুপের কাছে শত্রুপ ঐতিহাসিকভাবেই এটা সত্য যে আজ থেকে বছর দশেক আগে এমন কিছু ভুল আপনারাও চিহ্নিত করতে পেরেছিলেন লোকসভা নির্বাচনে এমনই একটি লোকসভা নির্বাচনে আংশিক বিপর্যয়ের পর কারণ তখনও পনেরোটি আসন ছিল আপনাদের এরাজ্যে লোকসভাতে আমি সেই জায়গা থেকে জিজ্ঞাসা করব যে কোনোভাবে কি এই ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার বা সংশোধন করার যে পদ্ধতি তা শেষ পর্যন্ত একটা তফাৎ কি জানেন তো আমরা ভুলগুলো চিহ্নিত করতে পেরেছিলাম দু হাজার নয় নয় আপনার মনে থাকবে সালে যখন বামফ্রন্ট বাংলায় কি বলবো মানে সাফল্যের তরঙ্গ শীর্ষে সেই সময় ব্রিগেডের মাঠে দাঁড়িয়ে জ্যোতিবাবু বলেছিলেন যে আমাদের দলে অনেক বেনজল ঢুকে যাচ্ছে তারপর থেকে বাঙালি ডিকশনারিতে বেনোজল শব্দটা যোগ হয়ে গেছিলো আপনি জানেন সুতরাং আমরা হেরে গিয়ে বা ভোটের ফলাফল খারাপ হওয়ার পরে আত্মসামালোচনা করেছি তা নয় যখন খুব ভালো ফলাফল করেছি তখনও আত্মবিশ্লেষণ করেছি আর হচ্ছে আচ্ছা উনি নিজের মুখটা কবে দেখবেন আমি ভুবনের মাসির গল্পটা মনে আছে বিদ্যাসাগরের বিদ্যাসাগরের মূর্তি উদ্বোধন করলেন একটা ছেলে ছোটোবেলা থেকে চুরি করে বাড়িতে এনে মাসিকে দিত মাসি এনকারেজ করতো তারপরে ছেলেটা যখন একদিন দাগি ক্রিমিনাল হয়ে গেল তার হচ্ছে যখন মাসি দেখা করতে গেলে ছেলেটা কান কামড়ে প্রথম দিন যদি তুমি আমাকে বারণ করতো তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না আপনি এতদিন ধরে গত আট ন বছর ধরে যখন আপনার দলের লোকেরা কাটমানি খেয়েছে মানুষ সেই কাটমানি ফেরত চেয়েছে আপনি তখন বলেছিলেন কি যা গেছে তা গেছে মানুষকে বলেছিলেন চিটফান্ডে আমার লোকেরা তোমার টাকা চুরি করেছে তুমি ভুলে যাও যা গেছে তা গেছে এখন ভোটে ফলাফল খারাপ করে এখন যখন বুঝেছেন পশ্চিমবাংলা থেকে পাত্তারি ঘটানোর সময় এসে গেছে এখন বলছেন কাটমানি ফেরত দাও আপনি এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকায় সুদীপ্ত সেনের কাছ থেকে যে কাঠমানি তুলেছিলেন ছবি বিক্রি সেই টাকা আপনি কবে ফেরত आयन आई निजर मुख ट कब देखें आज के निजे भाव अनब শোর শিখিয়েছে না কে শিখিয়েছে জানি না কিন্তু একজন নেত্রী যিনি এত কর্মীর পরিশ্রম তাদের আত্মত্যাগের বিনিময়ে এসছেন দশ বছর থাকলেন আজকে নিজে ভালো হওয়ার জন্য গোটা পশ্চিম বাংলায় নিজের দলের লোকদেরকে ভিলেন মানিয়ে পাড়ায় পাড়ায় নিজের দলের কর্মীদেরকে মার খাওয়াচ্ছেন একজন নেত্রী দাঁড়িয়ে থেকে আমি আপনার আপনার সঙ্গে এই আলোচনার প্রসঙ্গে আসবো অর্থাৎ এক্ষেত্রেও বামেরা মূলত সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের টার্গেট বা তাদের লক্ষ্য নির্দিষ্ট রাখছেন মনিরুল ভবিষ্যতে নিষিদ্ধ প্রামানিকরা যদি তৃণমূলে কন্ঠাসহরে বিজেপিতে আসবেন বলে মনস্থ করেন সত্যি বিজেপির পক্ষ বিপদ হবে কারণ গায়ে তো তখন কাটমানির লেভেলটা সেটে যাবে শুনুন যদি কোন প্রকারের কেউ যদি আসে অমনি কিছু কাণ্ড করে থাকে যদি সত্যি অর্থে তাকে ধরা হয় তাতে ভারতীয় জনতা পার্টির কোনো আপত্তি নেই প্রথম এক কথা কিন্তু একটা কথা ভাবতে হবে উনি সবার জন্য কথা বলে দিচ্ছেন যেটা সতরূপ কমবে আসি কোথাও কি বিজেপির জন্য এটা অপশান কমলো তৃণমূল কংগ্রেস থেকে লোক নেওয়ার ক্ষেত্রে দেখুন বিজেপি না আমাদের দলে আচ্ছা এই যে বলেন আমাদের দল এখন আসবে না আপনি এটা আমাদের দলের ভোট এতটাই কমে গেছে যে এখন আমাদের দলছে না আপনি একটা উদাহরণ দেখেন যে অন্য দল থেকে পাপ করে কেউ আমাদের দলে শেল্টার পেয়েছে একটা উদাহরণ দেখাতে পারবেন তাহলে সুতরাং না দেখুন আমাদেরকে নিয়ে আপনাদের হাজার ন্যায্য সমালোচনা থাকতে পারে কিন্তু যে কাজটা যে ব্যাপারে আমরা পশ্চিম বাংলার মানুষের সামনে একটা বেঞ্চমার্ক স্থাপন করতে পেরেছি সেটাকে অনেস্টি স্বীকার করুন আমরা কিন্তু কোনোদিন এই দুর্নীতিপরায়ণদেরকে আমাদের দলে আশ্রয় দিই নি এক দ্বিতীয় কথা আমি বলছি এবং আপনারা তো আপনাদের অনুষ্ঠান শুরুর আগে দেখান যে বক্তাদের বক্তব্যের দায়িত্ব তাদের নিজের আমিও আমার নিজের দায়িত্ব একটা কথা বলছি যে দেবনায়ণবাবু বলছেন যে কাটমানি ফেরত দেওয়ার একটা হাজিরার তিনটে রাস্তায় তিয়াত্তর নম্বর ওয়ার্ডের তিনটে রাস্তায় হরিশ স্ট্রিট হরিশ মুখার্জি রোড কালীঘাট রোড এই তিনটে রাস্তায় ওনার পরিবারের লোকেদের ভাই ভাইপো এদের নামে মোট পঁয়তী নেই সেই প্লটের মধ্যে জমি যেখান থেকে গঙ্গা শুরু হয়ে গেছে সেই জমি দেবত্বর সম্পত্তি থেকে শুরু করে অন্যের জমি দখল করা আমি এখানে মুখ্যমন্ত্রীর এতটাই গরিব টালির চালের বাড়িতে থাকেন আর হাওয়াইচুটি পরে এদিকে পঁয়ত্রিশটা প্লট খালি তিনটা রাস্তায় পরিবারের লোকেদের এই টাকার সম্পত্তির হয়নি হিসেব দিন অথবা তাদের কাটমানিগুলো ফেরত দিন ববি হাকিম দেখলাম বলেছেন আমাদের দলের ববি বক্তব্য আপনারা দেখিয়েছেন আমাদেরকে আপনাদের বিভিন্ন যখন নারদার ভিডিও এলো আমরা দেখুন এগুলো ভুলি ন এবং আমরা মানুষকে এগুলো ভুলতে দেবো না যেদিন ভিডিও এলো মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন কলকাতার মেয়র বানালেন কাউকে কাউকে আবার ভোটে দাঁড় করিয়ে দেশের এমপি বানিয়েছেন তাহলে আমি বলছি আপনি গত আট দেখুন আপনি কি ভাষণ দিলেন আপনার দলীয় সভায় তাই দিয়ে আপনাকে জাজ করবে না আপনি কি কাজ করেছেন আপনার ভাষণ দিয়ে নয় আপনার কাজ দিয়ে আপনার পশ্চিম পশ্চিমবাংলার মানুষ যা করবে আট নব ধরে আপনার কাজ আমরা দেখেছি আপনি যা উদাহরণ পশ্চিমবাংলা স্থাপন করেছেন তা থেকে আজকে পালাতে পারবেন না না আমার বক্তব্য কথা এই যে প্রথমে যে কথা বলা হলো উনি পাবলো পিকাশোনা বা মোক না আমার কথা হচ্ছে মুখ্যমন্ত্রীর যে এটা বিক্রি হয়েছে বিক্রির ছবি দিয়ে প্রমাণ করতে পারেনি হোক না করেছেন যেটা করেছেন পার্টির জন্য কারোর মধ্যে কেউ কোন কথা বলতে হবে তোমাদের কথা করে উত্তর দিই তারপরে পরবর্তীকালে শোনো শোনো বলি না আমার বক্তব্যের মালিক জেলে যাওয়ার পরে ছবি এক্সিবিশন হত জবে সরোদা বড়াই কেমন ভেণ্ডারে মালিক জেলে গেল ভেণ্ডারে যায় এ কেমন রাজনৈতিক বক্তব্য অত চচু না তো বল তুমি তো টাকাে ভিড় না করো তার ছবিকে ভালো না যত খারাপ ছবি বিক্রি করছিস আমরা ছবি মালিক জেলে যাওয়ার পরে ওনার ছবি আঁকা বন্ধ হয়ে গেল কেন একজন শিল্পী তিনি তো চিটফাণ্ডের মালিক ছবি ছবি ছবি যখন বিক্রি আচ্ছা আমার বক্তব্য দ্বিতীয় যে বক্তব্য বললে ওনার ভাইয়ের নামে ওনার বংশের নামে জমি আছে সেটা প্রমাণ করতে হবে কিনা আমার বক্তব্য সে প্রমাণ করতে হবে কাঠমানি এটা অমুক জায়গায় সেই প্রমাণটা না করা পর্যন্ত এখানে বসে বড় কথা বলে তাদের বিরুদ্ধে অ্যাকশন না। তিন নম্বর যে কথাটা বলছেন আজকে যে যে কথা শতরূপ বলছে এইসব কাটমানি কে ইয়ে পাবে না কাটমানি করো যা করো মমতা ব্যানার্জির ভোটটা তো কমে আর একটা অংশে বেড়েছে তুমি যদি এটা শোনো বিধানসভার সঙ্গে বিধানসভায় তুলনা করো লোকসভার সঙ্গে লোকসভা হয় ছবি আঁকা বন্ধ করে কোনটা বন্ধ হয়েছে এই প্রমাণটা শোনা বুঝলাম তোমাদের মুশকিল আর কি কিন্তু আমাকে একটা জায়গাতে করতেই হবে যে এই তৃণমূল সরকারের আমলে দুর্নীতি বেড়েছে মমতা যে ছবি বিক্রি এক লাখ সত্তর হাজার এক কোটি সত্তর বিক্রি হয়েছে সব মানলাম কিন্তু আমাদের তো ইতিহাসটা মাথায় রাখতে হবে আমরা কি ভুলে যাব যে বুদ্ধিদে সরকার সরকার থেকে বেরিয়ে গিয়েছিলেন বুদ্ধিদেব ভট্টাচার্য চরে সরকার থাকবো না আবার উনি ফিরেও এসছেন এবং আমি তো বহু জানি যে কলেজে স্কুলে ইউনিভার্সিটিতে এবং এটাও জানি আমি প্রমাণ দিতে পারবো না এটা বলে রাখছি প্রমাণ দিতে পারবো না কিন্তু কাগজপত্র আমার হাতে নেই আমি এটাও জানি টাকা নিয়েও কিন্তু চাকরি হয়েছে বাবা বলে আমি এটাও জানি এটা আমি এটাও দেখেছি যে কোনো একটা জায়গায় বসে বসে বিভিন্ন ধরনের তালিকা করা হয়েছে হয়ে গেছে কাদের হয়েছে কোনো বিরোধীর পক্ষে হয়নি একান্ত অনুগত আত্মীয় তাদের মধ্যেই হয়েছে আমরা আমরা বিরোধী সমাজ বিরোধী সমাজে বিরতির পর ফিরে আসছি কোন সরকারের আমলেই এমন ঘটনা বন্ধ থাকে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা ঝুঁকি নিয়েই হয়তো নিজের সরকারের আমলে ঘটে যাওয়া এমন ঘটনাগুলিকে প্রকাশ্যে এনেছেন দেখুন সুব্রতবাবু আমাকে স্নেহ করে বললেন যে আমি সুবক্তা দেয় আমাকে আহ আমার সাথে তর্ক করা মুশকিল আসলে সুব্রতবাবু আমি আমি খুব বিনয় সঙ্গে আপনাকে বলছি আমার আমার যুক্তিকে খণ্ডন করা এই কারণে মুশকিল নয় যে আমি সুবক্তা আমার যুক্তিকে খণ্ডন করা এই কারণে মুশকিল বলে আমার ধারণা কারণ আমার পার্টির ইতিহাস আমাকে সত্যি কথা বলার সুযোগ দিচ্ছে গর্বের সঙ্গে আমি আপনার কথাটাকে অস্বীকার করতে পারবো না যে বামফ্রন্ট সরকারের আমলেও বহু জায়গায় দুর্নীতি অভিযোগ এসছে এবং অনেক ক্ষেত্রে সেগুলো সত্যি অভিযোগ ছিল আমি যদি বলি বলে দুর্নীতি শূন্য পশ্চিম বাংলা ছিল তাহলে কথা বলা হবে জানেন সঙ্গে আমাদের সময় বহু ক্ষেত্রে কিছু লোকজন অন্যায় কাজে জড়িত থাকলেও আমাদের পার্টির নেতা তারা এই দুর্নীতির ফলে বেনিফিশিয়ারি ছিলেন না তাই তাদের পক্ষে সম্ভব ছিল সির দ্বারা রিজু রেখে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যে কথা আজকে এনার পক্ষে এটা সম্ভব নয় তার কারণ কি জানেন আজকে ওনার ভাইপোর বউ যখন বিদেশ থেকে হিসেবের বাইরে সোনা আনতে গিয়ে ধরা পড়েন কাস্টমসের কাছে তারপরে এই প্রশ্নের দেওয়া থেকে পালিয়ে হয় সুতরাং আমি বলছি আমাদের ক্ষেত্রে অনেক জায়গায় কিছু কিছু লোকের দুর্নীতিটা একটা বিচ্যুতি হয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের পা থেকে মাথা পর্যন্ত র্যাঙ্ক অ্যান্ড ফাইল এটা পদ্ধতি এটা কোনো বিচ্যুতি নয় ওদের কাছে